সলাতাম সঈদুলসলিন নবীনা ما بعد عن سال بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا وكافر اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وفرج بينهما بيو আমাদের সমাজের মধ্যে অনেক নাবালক বাচ্চা আছে যাদের বাপ ছোট বয়সে মারা গিয়েছে নাবালক থাকা অবস্থায় তাদেরকে সাধারণত এবং এইভাবে আমরা চিনে থাকি অনেক নিয়ে ঝামেলায় যে একজন বালেক যার আপনার কি পিতা নেই মনে করে যে আমি এতিম না এটা হতে পারে না এতিম হওয়ার জন্য নাবালক হওয়া সত্ত্বে বালেক হয়ে গেলে আর ইয়েম থাকে না যদি এমনই হতো তাহলে বিশ্বের যত বুড়ো মানুষ আছে সবগুলো দেখাশোনার কেউ নাও থাকতে পারে এই কারণে শরীয় তাদের প্রতি যত্নবার হওয়ার জন্য বলেছেন এবং রসুল আকরম সাল ইসলাম তাদের যে দায়িত্ব গ্রহণ করবে তাদের সম্পর্কে ফুজিলতের কথা বলেছেন এবং সবাবের কথা এই কারণে আমরা এদের সোহাবের কথাটা। জেনে নেই এবং এটা জানার পরে বাস্তবায়ন করার চেষ্টা করিমা যে রসুল আকরম স্লাম বলেছেন আমি এবং এতিমের যে দায়িত্ববার গ্রহণ করে যে এই দুইজন জাননাতে থাকবো এবং তিনি ইশারা দিয়ে দেখিয়েছেন এই দুইটা আঙ্গুলকে ইশারা দিয়ে দেখিয়ে তার মধ্যে একটু ফাঁকা করেছেন হজরত আবু আল্লাহ বলেন সাত করেন যেমের যে ভরণ ষণ গ্রহণ করে বরণ দায়িত্ব গ্রহণ করে যিনি অভিভাবক হয় সেটা তার এতিম হতে পারে যেমন একজনের ভাই মারা গেছে এবং ছোট সন্তান রেখে গেছে তাইলে তার ফ্যামিলির অথবা তার বগ্নপতি মারা গেছে তার বোনের অধীনে কি আছে এতিম বাচ্চা রয়েছে যেগুলো এখনো না বালক রয়েছে তখন নিজেদের এতিম বলা হয় এদেরকে এই যে এতিম বাচ্চা যে এইগুলার দায়িত্ব যে গ্রহণ করে সে নিজের হোক এবং সে অন্যের হোক না কেন সমাজ অন্যান্য মানুষের যদি এরকম হয় যে তারা ছোট বাচ্চা রেখে মারা যায় তাইলে তাদেরও কি হোক না কেন জারি দায়িত্ব অবস্থান এবং রসুল আকরাম সাহা অবস্থান জান্নাতের মধ্যে কাছাকাছি হবে এবং সেই ক্ষেত্রেও আপনার বর্ণাকারী মালিক আনাস তিনি আপনার এই যে দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা করে এরকম দেখালেন বললেন যে এমন পাশাপাশি রসুল আকরম এবং সেই চমৎকার যে সমস্ত অনেকগুলো রাষ্ট্রে এরকম হানাহানি দেখা দিচ্ছে জাতিগত গোত্রগত ভাবে আপনার এরকম ভাবে তন্ত্রগত ভাবে যারা একে একে অপরের বিরোধী তারা একে অপরের গাইল করার চেষ্টা করে এই কারণে দেখা যায় আমাদের দেশেও যে আপনার हिंसार कारण अनेक मानुष जीवन हारिए फे अनेक के हत्या राजनैतिक भावरा तरफ फैमिलिर मध्य ए रखने पड़े आने केवस्था जो फैमिली भलो पर्या हर कारण আপনার তখন এমন তাদের কোন সুযোগ থাকে না যে কারো কাছে হাত পাতবে বাইরে বাইরে ঘুরে ঘুরে তারা ভিক্ষা করবে এরকম সুযোগ নাই কিন্তু দেখা যায় যে তারা কষ্ট পাচ্ছে আমাদেরকে অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত এবং যদি আমরা জান্নাতের আকরমসা ইসলামের পাশে অবস্থান করার যদি আমরা তাগেদাবোধ করি তাহলে আমাদেরকে খুঁজে তাদের অবশ্যই সন্ধান করে তাদের অবশ্যই পাশে দাঁড়াতে হবে এবং তাদের সহানুভূতি তাদের প্রতি দেখাতে হবে কারণ এখানে শুধু এখানে শেষ নয় যে এখানে লাভ লোকসানের ব্যাপার আমি জান্নাত জান্নাতের পাশে অবস্থান করবো অথবা অবস্থান করব না কিন্তু আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এদেরকে যদি আমরা এদের দায়িত্ব গ্রহণ না করি তাহলে এরা অভিভাবকহীন হওয়ার কারণে এদের সামাজিকভাবে বরং এটা সমাজের জন্য কাল হয়ে দাঁড়াবে তারা অনেক জাতীয় নিজের খাদ্যের সংকটের কারণে খাদ্যের যোগান দেওয়ার জন্য তারা বড় বড় অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে এবং সমাজের জন্য তারা হুমকি হয়ে দাঁড়াতে পারে সেটাও আমাদের বিশেষ করে খেয়াল রাখা দরকার সুতরাং নিজের আপনার ক্ষতি থেকে বাঁচার জন্য অন্তত পক্ষে যদিও কারোর রসুল আকরম সাহা ইসলামের পাশাপাশি জানতে অবস্থান করার এমন তাগাদা নেই কিন্তু কমপক্ষে আমরা সামাজিকভাবে নিজের সমাজকে দুরবস্থা থেকে রক্ষা করার জন্য কমপক্ষে হলেও তাদের পাশে গিয়ে তো অবশ্যই দাঁড়াতে হবে মানবিক দৃষ্টিকোণে হ্যাঁ আশা করি আমরা সবাই এ জাতীয় কোনো কাউকে যদি পেয়ে যায় তাহলে তাদের ভরণ দায়িত্ব যারা আমরা সামর্থমান রয়েছে তারা অবশ্যই গ্রহণ করব আল্লাহ রসান আমাদের সবাইকে ধফিক দেন বসর আল্লাহ আলম বিন মহমদ আলহি ওসফীজ